শুরুতেই একটি ঘোষণা আমরা সবাই প্রতীক্ষায় আছি আমাদের খতিব সাহেব হজুর হাবিবুল্লাহ মাহমুদ কাসিম সাহেব তখন হজরত কিছুক্ষণ আগে আমাকে ফোন দিয়েছিলেন হজরত আসতেছেন পথে আছেন ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যেই পৌঁছবেন তো হজরত নির্দেশ দিয়েছেন আমাকে আসার পর্যন্ত যেহেতু আমরা মাসা এখন সন্ন্য থেকে ফারেক হয়েছে। কিছু সময় পাঁচ দশ মিনিট দিনই মোজা হোক আমাদের সময়টা কাজে লাগুক হযরত আসতেছেন কি বলেন ঠিক আছে ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যেই আশা করি একটার মধ্যে ইনশাল্লাহ পৌঁছে যাবেন এই পর্যন্ত আমরা সময়টা যেন নষ্ট না হয় কিছু কোরআন হাদিস থেকে যে একটি কথা যেগুলো আমাদের জানা আছে পরস্পর একটু মুজা করবো বলছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া আউযু বিল্লাহি মিন শুরুরি анফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মাইয়্যাহিদিহিল্লাহু ফালা মুদিল্লালা ওয়া মাইয়্যুদ্লিলহু ফালা হাদিয়ালা ওয়া আশহাদু وان اشهد ان سيدنا وسندنا ومولانا محمد عبده ورسوله الذي ارسله بالحق بشيرا والذي رن بين يدي الساعه اما بعد فاعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحیم فاسألوا أهل الذکر إن كنتم لا تعلمون وقال النبي صلى الله عليه وسلم من عمل بما علم أورثه الله تعالى علم ما لم يعلم أو كما قال عليه الصلاة والسلام صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم لا سهل إلا ما جعلته سهلاً ওজানুল হাসান রবীন্দ্রে লাখো কোটি শুক্রিয়া যে মোহান রব্বুল আলমীনের অশেষ কৃপায় তার খাস মেহরবানিতে আমরা প্রতিকূল আবহাওয়া কে অতিক্রম কিছু মুজা মুজাকারা করার সুযোগ পেয়েছি দিল থেকে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ প্রিয় ভাই সংক্ষিপ্ত কথা পবিত্র জুমার দিন সপ্তাহের একটা বিশেষ দিনে করি আমাদের জন্য ছুটির দিন আমরা এই দিনটা একটু অবকাশে থাকি বিশ্রামে থাকি কিন্তু কোরআন হাদিস বলছে যে এই দিনটা প্রত্যেকটা মোমেনের জন্য रकार सप्ताह छस्तार कारण भलो मतल कर सूझ है ना दिन एक मन खुले हृदय उजाड़ी आल्लर गोलामी आल्लर हुकुम टे भल मत पालन जुमार दिन आल्लाकर्चे दिए बड़ी सूझ रेखे सन्धानी हवा से गोके कल बुद्धिमान और जे हेल्ए घुमे घरे जुमार दिन टाके नष्ट कर दे আমি মনে করি তার চেয়ে বড় ভাই আগমন একেবারে শেষ মুহূর্তে কোনোভাবে মসজিদে ঢুকে কত তাড়াতাড়ি সালাম ফিরিয়ে বের হবে এর একটা প্রতিযোগিতা চলে মার্শাল্লা আমাদের এই মসজিদে আলহামদুলিল্লাহ আমরা সকলেই অনেকেই মাসাল্লাহ বেশ আগে ভাগে আসি আজানের আগে এসে আমল করি এটাই হওয়া উচিত জুমার দিনের সময়টাকে যত বেশি গুরুত্বের সাথে কাজে লাগাব ততই আমার আমলের পাল্লা ভারী হতে থাকবে আমরা দুনিয়ার লাইনে এটা খুব ভালো বুঝি অনেকে যারা বিভিন্ন সফটওয়্যারে কাজ করি কম্পিউটারে সফটওয়্যার ইঞ্জিনিয়ার যারা বিভিন্ন সফটওয়্যার তৈরি করে দেখবেন যত বেশি সময় দিবে তার তত বেশি ডলার জমতে থাকবে তার ইনকাম তত বাড়তে থাকবে আফওয়ান মানে এই মাত্র সংবাদ আসলে যে হজুর আসলে বেশ সমস্যায় আটকে পড়ছেন আজকে আসতে পারছেন না ইনশা সামনের জুমাতে আসবেন মোমের জন্য অতিও গুরুত্বপূর্ণ এবং এটা এই সুযোগটা প্রতি সপ্তাহে আসছে কিন্তু আমরা তো বোকা আর সয়াতো এটাই চায় যে হবে আমাদের প্রতিটি মমেনের জন্য অনেক গুরুত্বপূর্ণ এটাকে আমরা সবসময় কাজে লাগানোর চেষ্টা করব ফজরের নামাজের পর একটু বিশ্রাম করি এবং আগে ভাগে একটা প্রস্তুতি থাকা আমি আপনাদেরকে ছোট্ট একটা দৃষ্টান্ত দিয়ে বলি আল্লাহর ঘর দেখার ইচ্ছা আছে কার কার মার্শাল আল্লাহ আল্লাহাগে আমাদের কবুল করেন যারা দেখেছি তাদেরকে বারবার দেখার তৌফিক দান করে। আল্লাহ ঘরটা তো এমন ওই কালো গিলাফে ঢাকা যে মহাব্বতের ঘরটা দেখলে মনে চায় টান সেখানে তো আল্লাহর ঘর আমরা সকলেই দেখতে চাই তো মনে করেন যে আপনার জীবনের একটা স্বপ্ন আপনি হজে যাবেন ওমরায় যাবেন কখনোই জান জীবনের প্রথম কখনো সুযোগ হয়নি দেখার এমন একটি মুবারক সফর আপনার ঠিক হলো মনে করেন আগামীকাল সকাল ছয়টায় আপনার ফ্লাইট এখান থেকে সরাসরি তারপরে মদিনায় যাবেন এখন বলেন তো আপনার মনের অবস্থাটা কেমন হবে মনে অনেক আনন্দ লাগবে না যখন আপনি সুযোগটা পেয়ে যাবেন যে আমি আল্লাহর ঘরে যাব। আমি আমার নিজের অভিজ্ঞতাই বলি এই যে লাইনে দাঁড়িয়ে তিন ঘন্টা চার ঘন্টা দাঁড়ায় না কারণ এটা তো আল্লাহর মহব্বত আমার মনে হয় যে কখন আমার এই দিনগুলো ফুরাবে আর আমি আল্লাহর ঘরে ছুটে যাব। প্রিয় ভাইরা যখন দিন গুনতে গন্তে সেই দিনটা চলে আসে যে আগামীকালে আমার ফ্লাইট আমার ঘরে কাপড় আছে সকালবেলা সুন্দর উদ্দেশ্যে গাড়িতে উঠি মনের অবস্থাটা কেমন থাকে এটা আসলে বলে বোঝানো যাবে না এই আনন্দ যারা পেয়েছে তারাই বলতে পারে আল্লাহ পাক সবাইকে এই মুহূর্তটা দান করেন আমি কথাগুলো এই জন্য বলছি একজন লোক এহরামের কাপড় গায়ে দিয়ে যখন বাইতুল্লার উদ্দেশ্যে রওনা হয় তার মনের অনুভূতি মনের ফিলিংস টা কেমন হয় কত একটা আনন্দে সে এনজয় করতে থাকে খুব ভালো লাগতে থাকে তার সে ঘর থেকে রিক্সায় উঠছে এটাও ভালো লাগতেছে একটু পরে গিয়ে গাড়িতে উঠছে ওটাও ভালো লাগতেছে গাড়ি নিয়ে জ্যামে আটকে আসে কোনো কষ্ট লাগে না কিছুক্ষণ পরেই তো আমি এয়ারপোর্টে যাবো বিমানে উঠবো আর আল্লাহর ঘরের উদ্দেশ্যে উড়াল দেবো প্রতিটা মুহূর্তে তার মনে একটা আনন্দ সে আনন্দ আর আগ্রহ নিয়ে আল্লাহর ঘরে দিকে ছুটে চলছে এই কথাটা এই জন্য বললাম বলেন একজন মানুষ তার ঘর থেকে অজু করে যে মসজিদের উদ্দেশ্যে রওনা হলো তার অবস্থাটা ঠিক এমনই সে কেমন যেন এই হেরামের কাপড় গায়ে আল্লাহর ঘরের উদ্দেশ্যে রওনা হচ্ছে কিন্তু আশ্রুষের বিষয়ে আমাদের ভিতরে অনুভূতিটা নাই তিন চার বেশি ঢুকা যাবে না আমাদের তখন বোঝা গেছে যে মসজিদটা কত বড় নেয়ামত, মুসিদের গেটের সামনে এসে হা হতাশ করছি মসজিদে ঢুকতে পারি নাই নিষেধাজ্ঞা কি একটা কঠিন অবস্থা এরপরে যখন মসজিদ খুলে দেওয়া হয়েছিল তখন কেমন আনন্দ লেগেছিল তো হাতের নাগালে মসজিদ এই জন্য এটার কদর কম এজন্য কি করি নামাজ শুরু হওয়ার পরে এক দুই রেখা হওয়ার পরে আসি বা জুমার দিন একবারে নামাজ শুরু হওয়ার খুদ্ শুরু হওয়ার পরে আসি কেন এটা কখন হওয়া উচিত নয় আমাদের মনের অনুভূতি হবে আট ঘন্টা আগে রানা হয়ে গেছে যে কোনোভাবে যেন আমার ফ্লাইট মিস না হয় ঠিক অনুরূপ ভাবে আমি আল্লাহর ঘরে আসতে পারতেছি কিছু সময় আল্লাহ ঘরে সময় কাটাতে পারছি এটা কিন্তু আমার জন্য অনেক বড় নিয়ামত এবং এই নিয়ামত পাওয়ার জন্য আমাদের পাগল হয়ে ছুটে আসা উচিত কিভাবে প্রথম কাতারে আসা যায় যে যে প্রথম কাতারে জায়গা পাওয়ার কি এটা যদি মানুষ আল্লাহ বলেন নাই এটাকে একটা সারপ্রাইজ হিসেবে রেখে দিয়েছেন এটা বলে দিলে তো মানুষ বলা হয়ে গেল শুধু এতটুকু বলছে যে মানুষ যদি জানতো যে প্রথম কাতারে থাকার কি ফজিলত মানুষ হামাগুড়ি দিয়ে হলেও আসত সব সময় তো এটা তো আমাদের প্রতিদিন পাচক তর আমার সুযোগটা আস আমি এই মুসজিদের ইমাম হিসেবে আমার এই এলাকার মুসল্লি ভাইদেরকে বলবো এই যে আজকে দেখেন মসজিদের ভিতরটা পুরো ভরে গেছে বাহিরে অনেক মানুষ আছে নামাজের রাখ দিয়ে আরো মানুষ আসবে দেখা যায় কিছু তালে মিলাম আগে থেকেই মাদ্রাসায় আসে এদের দ্বারাই তো অর্ধেক কাতার হয়ে যায় এলাকার মুসল্লি দিয়ে পূর্ণ এক কাতারও ভরে না সামান্য একটু বৃষ্টি কিন্তু দেখা যায় ঘরে শুয়ে রয়েছে আরামে সে তো সারা দেবাদ সব পেয়ে যাবে এই সুযোগটা আমরা কেন হাতছাড়া ছাড়া করি এই আমি এলাকার মুসল্লি ভাইদেরকে আমি এলাকার ইমাম হিসাবে আপনাদেরকে অনুরোধ করব আজকে থেকে আমরা পাক্কা নিয়ত করি আমাদেরকে আদর করে আরাম দিয়ে বিছানার সময় রাখতেছে এই শীতের দিন চলে আসছে এখন আর ল্যাব ছাড়তে মনে চায় না নিচেও তুলা উপরেও তুলা মাঝখানে আমি কি আরাম কিন্তু যারা আল্লাহর প্রেমে পাগল আল্লাহর মহাব দিলের মধ্যে আছে যখন মহাজ্জ সাহেব বলেন হাইয়া আসন কামিয়াবির দিকে বলেন না এটা তো সেই আজান যে আজান হজরত বেলাল নজি আল্লাহ আলহু যে আজান আল্লাহ স্বপ্ন যোগে হজরত আব্দুল্লাহ ইবনে জায়দনা আব্দুল রব্বি সহ দুই সাহাবিকে স্বপ্ন যোগে দেখাইছিলেন এই আজানের কালিমাগুলো স্বপ্নের মাধ্যমে আজানের কালিমাগুলো শিখাইতেছেন এরপরে হুজুসল করছেন বেড়ালের দিকে আসো বেড়ালে আওয়াজ গলার আওয়াজ ভালো ছিল উনি তো স্বপ্নে দেখেন নাই স্বপ্নে দেখছিলেন আরেক সাহাবি ওই সাহাবিতে সাহাবিকে আল্লাহ তালা যে স্বপ্নে কালিমাগুলো শিখাইছেন আল্লাহ নবীকে যখন সে স্বপ্ন বয়ান করছে আল্লাহ নবী শুনে খুব খুশি হয়েছেন এইটা তো খুব সুন্দর মিনারে গিয়ে দাঁড়াও আর মানুষকে নামাজের দিকে ডাকও আজান যাও তখন থেকে এই আজানের শব্দ গুলো আসছে আজকে আল্লাহর কতগুলো ন্যামত যে আমাদের এই বাংলাদেশে কোনায় কোনায় মসজিদের মেম্বার থেকে মুসিদের মিনার থেকে সেই আজানের ধ্বনি গুলো যে আজান আজ থেকে চোদ্দশো বছর আগে আল্লাহ করবো মসজিদে আসবো তুমি সকলকে আমল করার তরফিক দান করো একটু মনের সাথে বোঝাপড়া করি যে আমি কেন পারবো না আমরা দুনিয়ার লাইনে কত কিছু খুব বাহাদুরি দেখাই যে আমি কেন পারবো না হয়তো আমি আগে তিন অক্ত নামাজ পড়তাম এখন মাত্র দুই অক্ত মসজিদে আসছে এখন থেকে পাক্কা নিয়োগ করি যে পাঁচ নামাজ মসজিদে আসব বিশেষ করে ফজরের নামাজ যার ফজরের নামাজ ঠিক হবে আমি মনে করি তার সব নামাজ ঠিক হয়ে যাবে ফজরের নামাজটা জামাতের সাথে পড়লে কত ভালো লাগে সারা দিনটাই ভালো যায় মনের মধ্যে একটা অন্যরকম আনন্দই লাগে। আনন্দ যখন করব আমার দিল অন্তর পরিষ্কার হবে আমার ছোটখাটো গুণা যা হয়ে যায় ভুল বসন্ত এই নামাজের দ্বারা আল্লা বা গুনাগুনা মাফ করে দিবেন আমরা ঘরে বসে কেন নামাজ পড়বো আমি দেখেছি আগে আমি যে মুর্শিদাকে নামাজ পড়াতাম কত বড় পুরস্কার দিবেন চিন্তা করছে আর যারা নাকি নিজের যৌবন বয়সে বেশি বেশি আমল করা এখন মনে করেন আমরা পাচাত নামাজ মসজিদে আসি গায়ে শক্তি আছে পায়ে বল আছে আমরা মসজিদে ছুটে আসতে পারতেছি হয়তো একটা বয়স এমন আসতে পারে যে আমি মসজিদে আসতে পারবো না আমি বলেছেন যে আমলে অবস্থ হয় যদি বয়স কালে কোনো কারণে সেই আমল করতে না পারে আল্লাপাক ফ্রেস্তাদেরকে নির্দেশ দেন যে আমার এই বান্দার আমল সে লেখা জারি রাখো করতে এখন বয়স হয়ে গেছে পারে না সে বয়স হয়ে গেছে পারে না এই বয়সের কারণে যে সে পারছে না আল্লাহ বলবেন ফিরেস্তাদেরকে তার সব লেখা বন্ধ করবা না কারণ সে তো অসুস্থ হয়ে গেছে এই জন্য পারছে না যদি সুস্থ হোক সে অবশ্যই তেলাওত করত এই যে আমাদের সুস্থ জীবনটাকে বা আমাদের সব লেখা হতেই থাকবে দেখেন না মানুষ যখন শক্তি থাকে ব্যবসা বাণিজ্য দাঁড় করায় এরপরে ব্যবসাটা যখন রানিংয়ে আসে তখন সে পয়সা থেকে খালি অর্ডার দেয় তখন তার দোকান ব্যবসা এমনি চলতে থাকে তার আর এত সময় দেওয়া লাগে না জুমার দিক প্রতি সপ্তাহে দিনটা আসে আমরা একটু ঘর থেকে আগে আগে আসার চেষ্টা করব। হাদিস আসছে যে জুমার দিন যার মনের মধ্যে এই চিন্তা থাকে আমাকে আগে আগে মসজিদে যেতে হবে তার ঘর যদি বেশি দূরে না হয় পায়ে হেঁটে মসজিদে আস হ্যাঁ মসজিদে এসে ইমামের কাছাকাছি বসে মনোযোগ ইমামের কথাগুলো শুনে সাহেবের কথাগুলো শুনে আমলের নিয়তে শুনে তো হাদিস শরীফ বলেন এই যে ভাই এই সুযোগ আমরা কেন কাজে লাগাবো না প্রতি জুমায় কিন্তু এই সুযোগটা আমার জন্য আসে আমি কেন শেষ মুহূর্তে কোনো মতো মসজিদে ছুটে আসবো আর নামাজ পরি জোর দিব এটা না হওয়া চাই মসজিদে আগে আগে আসি এসে কিছু তো আমার নিকির পাল্লা ভারী হতে থাকবে আল্লাপাক প্রত্যেকটা মানুষের আমল নামা মাপার জন্য ইনসাফের পাল্লা কায়ে করবেন অনেক সময় দেখেন না ঈদের সময় হ্যাঁ আমরা বাড়ি যাবো তখন টিকিট পাওয়া যায় না সহজে অনেকে দশ দিন আগে টিকিট কাটে মানে একজন লোক খেয়াল করে মাত্র তিন চার দিন আছে টিকিট কাটে গেছে লম্বা ভিড় এক চরম ভোগান্তি টিকিটের দামও বেড়ে গেছে ঠিক এই মুহূর্তে কেউ যদি খুব সহজেই কোনোভাবে একটা টিকিট পায় গেছে বাড়ির জন্য ওই টিকিটটা হাতে পাওয়ার পর কেমন আনন্দ লাগে বলে এটা যারা এরকম পরিস্থিতির সম্মুখীন হচ্ছে তারাই বুঝে তো কেয়ামতের দিন যার নেকির পাল্লা ভারী হয়ে যাবে যার আমলামা ডান হাতে চলে আসবে সে যে কি আনন্দ তার যে কি খুশি এটা ভাষায় প্রকাশ করার মতন এই জন্য আমরা যদি কাজে লাগানো জুমার দিনে ইমাম সাহেব যখন ক্ষুদবা দেন দুই ক্ষুদবার মাঝখানে একটু অল্প একটু সময় এই সময়টা একটা সোনালির সময় এই সময় হাত তুলা ব্যতীত মনে মনে বিশেষ দোয়া থাকলে দোয়া করা আছেন আমাদের অনেক সমস্যা কেউ জটিল রোগে আক্রান্ত আছে কেউ হয়তো কোন একটা ভালো করে দেন আয়াল্লা আমার পরেশানিটা দূর করে দেন আয়াল্লাহ আমার বিদেশে যাওয়াটা সহজ করে দেন আয়াল্লাহ আমার হজের সফরটা সহজ করে দেন আয়াল্লা আমি একটা ঝামেলায় পরে গেছি আয়াল্লা আমি মামলা নিয়ে ঝামেলায় আছি এই মামলাটা আপনি খালাস করে দেন আমি তো পোড়া কপাল এই সবগুলো সুযোগ আমার হাত হয়ে গেল এই জুমার দিনে আল্লাহ রবুল আলমিন আমাদের জন্য এই যে সুযোগ রেখে দিয়েছেন এই সুযোগ এক নম্বরে জানতে হবে আমরা অনেকে আছে জানিও না আমাদের যে দিনের অনেক কিছু বিষয় আছে জানিও না এগুলো জানতে হবে কোরআনের আয়াত আল্লাহুল আলমিন বলছেন হে মুমিনরা তোমরা যারা জানো না জান নেওয়ালাদেরকে জেস করো সম্পর্কে অপরিহার্য বিষয়গুলো জানে এরকম লোকের সংখ্যা কম আছে একজন মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত দিনের পথে চলতে হলে তার যে বিষয়গুলো না জানলেই নয় আমরা মনে করি যখন যেটা আর আমরা মনে করি শুধু নামাজ রাজা হজ জায়গাতে এটাই শুধু দিন আমি ব্যবসা করতেছি এই ব্যবসাটাকে হালার পদ্ধতিতে হচ্ছে কিনা ওলামাই গ্রামে শরণাপন্ন হই যে হুজুর আমি এই কাজটা করতেছি এইভাবে করতেছি এটা বৈধ কিনা আমাকে জিজ্ঞেস করে ওইভাবে তোমরা দিনের পথে চলার চেষ্টা কর কিন্তু এটার গুরুত্ব আমাদের আজকে খুবই কম কারণ এটার ব্যথা নাই তো মধ্যে নাই আজকে আমরা যদি অসুস্থ হই বুকে ব্যথা কি করব বলেন ডাক্তার দেখাবো না পেটে ব্যথা গ্যাস্ট্রিক ডায়াবেটিস সাথে সাথে কোন ডাক্তারটা ভালো আছে খোঁজ খবর নেওয়া শুরু করে দিই জিজ্ঞেস করি ভাই অমুক ডাক্তারটা কেমন ওই পিজিতে একজন ডাক্তার আছে তার চিকিৎসাটা কেমন সব খোঁজ খবর আমাদের শারীরিক চিকিৎসার জন্য শারীরিক রোগ ব্যাধি সারানোর জন্য আমরা ঠিকই সঠিক ডাক্তার খুঁজে বের করি তার কাছে গিয়ে চিকিৎসা নিয়ে আমরা আমাদের সংশোধন করার চেষ্টা করি প্রিয় ভাইরা ঠিক অনুরূপ ভাবে আমাদের আত্মা নামে একটা জিনিস আছে না ভিতরে কলম এটা দেখা যায় না এটা দেখতে কেমন তার রঙ একটা জিনিস আছে হাদিস ফিল তোমার দেহের মধ্যে একটা অঙ্গ আছে এটা যদি নষ্ট হয়ে যায় পুরা দেহটাই তোমার নষ্ট হয়ে যাবে আর এটা যদি ঠিক হয় পুরা দেহ ঠিক হয়ে যাবে গাড়ির ইঞ্জিনের মতো ঠিক আমাদের দেহের যে অন্ত যেটাকে আমরা কলব বলি আলাহিয়াল কল এটা যদি ঠিক না হয় তাহলে কিন্তু পুরো দেহটাই নষ্ট হয়ে যাবে ক্যান্সারে আক্রান্ত হয়ে যাবে কলবকে ঠিক করতে হবে আমরা শরীরে ব্যথা হলে শরীর কেটে গেলে পেট ব্যথা হলে ঠিকই ডাক্তার খুঁজে বের করি কিন্তু তার মধ্যে যে কত ধরনের রোগ আক্রান্ত হয়ে আছে আমরা কয়জন খোঁজ নিয়েছি তো এই অন্তরের রোগ সারাতে হলে আমাকে দিন জানতে হবে অন্তরের সবচেয়ে বড় রোগ হলো মূর্খতা আগে তো দিন সম্পর্কে সঠিক জানতে হবে এবং যে নাকি দিন সম্পর্কে সঠিক জানে সে কখনোই যেখানে সেখানে তর্কে লিপতে হবে না দিনের সহি জ্ঞানের অভাবের কারণে আজকে বিভিন্ন ধরনের সমস্যার আমরা সম্মুখীন হই এই জন্য কোরআনের জীবনটা হাদি শরীফ আল্লাহ নবী বলেন মানা আমিলা বিমা আলিম আমরা যতটুকু জানবো সেই অনুযায়ী যখন আমল করব এর সবচেয়ে বড় ফায়দা হলো আল্লাহ তারা তোমাকে আরো অনেক অজানা বিষয়ের জ্ঞান তোমাকে দান করবে ছিলেন তাবি বুঝেন যারা সাহাবিদেরকে দেখেছে তাদেরকে তাবি বলা হয় অর্থাৎ নবী যুগের পরবর্তী যুগ যারা তাদেরকে বলা হয় সাহাবি আর সাহাবিদের পরের যুগের যারা তাদেরকে বলা হয় তাবেরি ব্যাখ্যাকার ছিলেন নিশ্চয়ই জ্ঞান এটা হচ্ছে দিন আকুব অতএব এই দিন তুমি যার তার কাছ থেকে নিতে পারবে না কারণ অল্প বিদ্যা ভয়ঙ্কর এটা কথা আছে কিছু বই চটি বই দেখি শিখছে এখন সাহেব সেই ইমাম সাহেবের করে যে হজুর এটা করার কেন আপনি একদিন আমার কাছে একজন আসছিল তাকে আমি বলছিলাম যে আপনি কি আমার সাথে তর্ক করবেন নাকি আমার কাছ থেকে মাসা নিবেন বলেন এই ওষুধ কেন দেখলেন ডাক্তারকে ওকে চিকিৎসা দিবে যে আপনি আমার চেম্বার থেকে বের হয়ে যান তো আমার কাছে একজন আসছিল মাসলা দেওয়ার জন্য আমি বলছি আপনি মাসলা দিবেন নাকি মাসলা নিবেন বলেন পড়াশোনা করছে দুই একটা বই দেখে কিছু এলএম শিখছে সে এসে এখন তর্ক লাগায় সেই দুই দিন পড়াশোনা করে কি জানবে আমরা আমাদের জীবন করে করেছে এই পথে এই এত সহজ না অভিজ্ঞতা অনেক বড় জিনিস এই জন্য মোহাম্মদ ইবির বলছেন তুমি এই দিন কার কাছ থেকে শিখছো লক্ষ্য করো তুমি এটা অনেক বড় জিনিস আমরা যার কাছ থেকে হাতুরো হ্যাঁ ডাক্তারের কাছ থেকে চিকিৎসা নিয়ে যে অবস্থা হয় এরকম আমাদের সমাজে হাতুরো অনেক জ্ঞানী গুণী আছে যাদের কাছ থেকে দিন শিখার কারণে অনেক মানুষ বিভ্রান্ত হয় যাই হোক আমার আজকের আলোচনাটা আসলে পরিকল্পিত কোনো আলোচনা ছিল না অপরিকল্পিতভাবেই কিছু যেহেলে কথা ছিল আপনাদের সঙ্গে পেশ করলাম কথা সার সার কথা এটাই যে আল্লাপা কোরআনে বলেছেন তোমরা যারা জানো না জ্ঞান অর্জন করার আগে কার কাছ থেকে আমি জ্ঞানটা নিচ্ছি শরীয়দের এই বিধান আমি কার কাছ থেকে শিখছি এটা আমাকে আমার জ্ঞান দিয়ে নির্বাচন করতে হবে খালি এই কথা বললে চলবে না এক একজন আলে একজন কথা বলে কার কাছে যাব। এটা তারাতে এই কথা বলতে হবে এক এক ডাক্তারের কাছে সেই বুদ্ধি আল্লাহ আমাকে দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন অর্থাৎ আমার সেই জ্ঞানটাকে কাজে লাগিয়ে সঠিক জায়গা থেকে সঠিক দিন অর্জন করে দিনের পথে চলার চেষ্টা করতে হবে আল্লাহবুল আলমিন আমাদের সকলকে বিষয়গুলো হৃদয় দিয়ে বুঝার এবং মানার তফিক দান করা নাই।